الله الرحيم مشفق <تصفيق> متعاطف لا ينتهي بالحصر ما عطف لا ينتهي لا ينتهي بالحصر ما أعطاه السلام عليكم ورحمة الله تعالى بركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره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 সেই জন্য আসুন সকলেই মিলেই মহান রবের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ কারণ তিনি নিয়মত দান করেছেন শুক্রিয়া আদায় করলে এমন আরো নিয়ম তিনি দান করবেন তিনি ওয়াদা করেছেন আর আমার শাস্তি কিন্তু হালকা হয় না আমার শাস্তি কিন্তু মারাত্মক কঠিন সেই রবাহ আলমিন আমাদেরকে এখানে তৌফিক দিয়েছেন বসার সেই জন্য আলামিনের আলমিনের জানাই সবসময় জানাই যে অবস্থায় তিনি রাখুন আমাদেরকে প্রিয় বন্ধুগণ যে আয়াত করিমে আমি তেলাওয়াত করেছি সৌরবার একটি গুরুত্বপূর্ণ আয়াত এই আয়াতের একটা অংশ আমরা তেলাওয়াত করছি অনেক দিন থেকেই অনেক পর্ব আমরা গেলাম এ বিষয়ে যে রব্বুলা আলেমিনের কাছ থেকে আমরা জান্নাত কেনার যে প্রস্তাব এসেছিল সে প্রস্তাব আমরা কবুল করেছি জান্নাত কোন পথে কিভাবে আমরা জান্নাতের कनार जो प्रस्ताव कबूल करलम वस्तवयन क्या करब से विषय आलोचना चल रही तरगे अनेकगुल कथा इस सम्पर्कें गुना कर ले फिर आसते कौबा करते आल्लर का निजेके क्या पवित्र करते क्यों आर जाना कैनार नतून कर चुक्ति नवायन करार् पदती सब किस आलोचना करी महान रबुल आलमीर एम एक रब যিনি নিজের পরিচয় দিয়েছেন আর আর রহমান রহিম যিনি নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ মানুষ যখন কোনো অন্যায় করে তখন অন্যায় করার যখন শেষ হয়ে যায় বা করতে থাকে তখন ন্যাক আমল যেই ফেরেস্তা লেখেন তার কাছে পরামর্শ চান অনুমতি চান কারণ তিনি হচ্ছেন লিডার ওই দুইজনের মধ্যে একজন লিডার আর একজন হচ্ছে তার অধীনস্থ লিডার হচ্ছেন যিনি ন্যাক আমল লেখেন কথা তিনি একটা অপরাধ করেছেন আমি লিখবো কিনা ওই ফিরিস্তা তখন বলেন একটু অফ থাকো দেখো তিনি তো করেন কিনা যখন দেখা যায় আর তো এখনো করে নাই আবার বলেন তিনি তো তও করছেন না আমি লিখবো কিনা ওই বলেন আর একটু অপেক্ষা করো দেখো তিনি তহ করেন কি না তৃতীয়বারও যখন জিজ্ঞেস করার পর দেখা গেল তিনি তহবা করছেন না বলে যে ঠিক আছে এবার লেখো লেখতে থাকো এইভাবে অনেক দেরি করার পর তারপর তার আমল নামায় গুণাটা লেখা হয় তারপরেও যদি সে আল্লাহর কাছে দিল থেকে অন্তর থেকে ক্ষমা চায় রবুল আলমীর সাথে সাথে ত্রেস্তাকে হুকুম করেন কাটার ছিঁড়া নয় একদম মিটিয়ে দাও আমল নামা থেকে জীবনে আর কোনোদিন এটা সূত্র হিসেবে টানা হবে না আনা হবে না কাউন্ট করা হবে না কখনোই পক্ষান্তরেন এক আমল যিনি লিখেন তিনি কিন্তু কখনোই ওই ফেরেস্তার কাছে অনুমতি চান না বরং হাজির শরীফে আসছে বান্দা ওই কাজ করার আগেই লেখা হয়ে যায় তিনি এই কাজ করছেন এটা কিভাবে যখন তিনি চূড়ান্ত নিয়োগ করে ফেলেন ওই নিয়ত করার সাথে সাথে আমল নামায় লেখা হয়ে যায় অরবুলা আলমিন তাকে যখন তৌফিক দেন সেই আমলটা করার তখন আর নতুন করে কিছু লেখার দরকার হয় না আল্লাহ তাহলে আমাদেরকে ওইভাবে তও বা করার তৌফিক দান করেন যেন আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো থেকে মুক্ত হয়ে ওর আলমিনের সাথে জান্নাত কেনা বেচার যে চুক্তি আমাদের হয়েছে সেটা যেন অক্ষুন্ন রেখে আমরা কবরে যেতে পারি প্রিয় বন্ধুগণ এই প্রসঙ্গে আমরা এর আগের পর্বগুলোতে যে কথা বলছিলাম সেটা হচ্ছে জাহান নামের কথা যে জান্নাত যদি আমি কিনে যেতে না পারি তাহলেই কিন্তু আমার দ্বিতীয় রাস্তা হচ্ছে জাহান নামের রাস্তা সে রাস্তা আমি চলে যাব জাহান নামে কোনো আটকা থেকে কেউ পারবে না এমনকি রসুল করিম সাল্লা আলিয়া আমি কিন্তু কিছু করতে পারবো না আল্লাহর হুকুম যদি চলে আসে আমি কিন্তু কিছু করতে পারবো না ফাতেমার সম্পর্কে রসুল জানিয়েছেন ফাতেমা হচ্ছে জান্নাতের মেয়েদের সর্দার হাসান হুসাইন মা আলী রাহাল আনহুর বিবি আর কি পরিচয় একাই তার পরিচয় যথেষ্ট তিনি একজন ছিলেন একজন আলী আসাল্লাম যার সম্পর্কে বলেছেন ফা তিন টুকরা এমন অভিব্যক্তি এমন মন্তব্য যেই মেয়ে সম্পর্কে রসুল করিম সাল আলী আসাল্লাম করেছেন এত আদরের মেয়ে এবং ফাতেমা রদিউল্লাহ তালা আনহা রসুলকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আল্লাহ আকবরালের পর তিনি এত কষ্ট পেয়েছেন কষ্ট পাওয়ার কারণে তিনিাল্লামকে এত ভালোবাসতেন এত মোহাবত করতেন তিনি রসুলের বিরহে রসুল যখন বিদায় জানাবেন তখন তিনি কষ্টে কথাগুলো বলতে ছিলেন আমার উপর এমন মারাত্মক মুসিবত চেপে আছে আমি এত কষ্টে আছি যামার এই কষ্টগুলো গুলো যদি দিনের উপর ছেড়ে দেওয়া হতো দিনের উপর যদি ছেড়ে দেওয়া হতো তাহলে তিনি আর সইতে পারেন নাই অল্প কিছুদিন পরেই কেউ কেউ বলেছেন প্রায় ছয় মাস এই ছয় মাসের মধ্যেই তিনি ইন্তকাল করেছেন প্রিয় বন্ধুগণ রসুলের এমন আদরের কন্যা রসুলকে যিনি ভালোবাসতেন এত বেশি সেই ফাতেমা এটা একটা মানুষের জন্য জরুরি বিষয় ওষুধ যেমন খেতে হয় আবার কিছু বাস বিচার এগুলো করতে হয় অনেক না খাওয়াও বিষয় আছে এগুলো বেছে বেছে চলতে হয় এটাও কিন্তু বাস্তবতা ন্যাক আমল যেমন করব। এইরকম ভাবে বদ আমল থেকেও বাঁচতে হবে জান্নাতের আশা যেমন করব সাথে সাথে জাহান নাম থেকে বাঁচার উপায় কত ভয় ছিল কত আতঙ্ক ছিল হজরত ফারুক রাহু তালা আহ তিনি তো রসুলের বুক থেকে শুনেছেন জাহান নামের কথা কোরআনের মাধ্যমে শুনেছেন যে কোরআনে অরবুলা আলমিন বলেছেন জাহান নামের এমন কঠিন প্রচন্ড অবস্থা যেন এক অংশ আর এক অংশকে কে খেয়ে ফেলবে এরকম অবস্থা হাদিস আসছে এমন শুরু করবে জাহান্ন ছুটে যেমন পালাত চাইবে সত্তর হাজার লেগামের মাধ্যমে ওই জাহান নামকে আটকে রাখা হবে প্রত্যেকটা লেগামের মধ্যে সত্তর হাজার ফেরিস্তা থাকবেন না আটকানের জন্য এমন তোরজোর শুরু করবে জাহান্নাম যেন পুরো খেয়ে ফেলবে যা আছে তাই ওর আনে কারিমের মধ্যে আল্লাহ এই প্রসঙ্গটা অন্য ভাবে এনেছেন ওরা আলমিন জিজ্ঞেস করেছিলেন জাহান নামকে হালিম তালাতি ও তাকুল হালমিম মজিদ আমাদেরকে হেফাজত করেন জাহার নাম এইভাবে তার চাহিদা আল্লাহর কাছে পেশ করবে জাহান নামীরা তখন ফেরেস্তাদেরকে বলবে আমাদের উপর একটু দয়া করো আমরা ভয়ে আতঙ্কে স্পষ্ট তো আছেই ভয়ে আতঙ্কে তারা একদম আতঙ্কিত হয়ে যখন পড়বে তখন ফেরিস্তাদেরকে বলবেন আমাদের উপর একটু দয়া করো একটু দয়া করো তখন ফেরিসারা বলবেন আর যাদের উপর রহম করেন নাই দয়া করেন নাই এই কঠিন শাস্তি জাহান মধ্যে নিক্ষেপ করেছেন ফাঁকি হামু তোমাদের উপর আমরা কিভাবে দয়া করবো আমরা তো হুকুমের গোলাম আল্লাহআ প্রিয় বন্ধুগণ জাহান নামের এমন উৎপাত আল্লাহ বলেন জাহান নামকে নিশ্চয়ই জাহান নামের এমন খবর গুলো শুনেছেন হাদিস দেখেছেন কোরআনে আয়াত গুলো পড়েছেন তার দিলের মধ্যেও জাহান্নামের ভয় কবরের আজাবের ভয় এক আতঙ্ক অথচ তিনি কিন্তু জান্নাত দুনিয়ায় কিনে গেছেন আলহামদুলিল্লাহ দন করেছেন ও আল্লা অমর কে মমিন বানাই দাও রসুল কয়েকজনের ব্যাপারে আল্লাহর কাছে বিশেষ নিবেদন করেছেন মুসলমানদের ইমান ওয়ালাদের ইসলামের শক্তি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য রসুল এটা চেয়েছেন রসুল অমরকে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন এমন মহান ব্যক্তি রসুল তাকে নানাভাবে জান্নাতি এই সুসংবাদ দিয়েছেন আমরা জানি অনেক নেককার সম্পর্কে আমরা বলতে পারি যে হক যেদিকে তিনি তার পেছনে পেছনে যান এতটুকুই বলতে পারি বেশি থেকে বেশি যে হক যেদিকে তিনি তার পেছনে পেছনে ছুটেন মানে তিনি হকের বাহিরে কাজ করেন না ওমর এমন আল্লাহর কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছেন মানে ওমর যেটা করেন ওইটাই হক প্রিয় বন্ধুগণ হজরত অমর রে আল্লাহ তাল এই জাতীয় বিষয়গুলো নিয়ে আমরা বিরতির পরে আপনাদের সামনে আবারও আলোচনা করব। ছোট একটা বিরতিতে যাব সে পর্যন্ত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 Watch Little Wonders at their best. Bishoy Sheshura proti budbar Bangladesh e o sandha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 জানতে হলে দেখুন অধিকারের আদেশ বাংলাদেশে ও রাত আটটায় ভারতে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 ডাকুন কাল রাত হ্যুমন বীং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 তার দিলের মধ্যেও জাহান্নের ভয় কবরের আজাবের ভয় এক আতঙ্ক অথচ তিনি কিন্তু জান্নাত দুনিয়ায় কিনে গেছেন আলহামদুলিল্লাহ রসুল করিম সাল আলী নানা ভাবে যে জান্নাতি অমর ফিলজানাভাবে বলেছেন হয়তো ওমরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রসুল করিম সালামের ইমানের জন্য আল্লাহ কাছে আবেদন করেছেন আল্লাহ ওমরকে মুমিন কয়েকজনের ব্যাপারে আল্লাহর কাছে বিশেষ নিবেদন করেছেন মুসলমানদের ইমান ওয়ালাদের ইসলামের শক্তি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য রসুল এটা চেয়েছেন রসুল ওমরকে কে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন এমন মহান ব্যক্তি রসুল তাকে নানাভাবে জান্নাতি এই সুসংবাদ দিয়েছেন আমরা জানি অনেকটুকু কাজ করেন না এমন আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন মানে ওমর যেটা করেন ওইটাই হক প্রসঙ্গক্রমে হজরত অমরের এই বিষয়গুরু আমরা বলছি একটা বিষয় বলার জন্য। যে হজরত ওমরের অন্তরের মধ্যে জাহান নামের কত ভয় কাজ করেছে কবরের আজ কি ভয় কাজ করেছে আমি আর আপনি কোথায় আছি ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে অনেকগুলো বাস্তব নমুনাও আমাদের সামনে আসছে এটা ভালো লাগেনি হজত ওমর তিনি চাচ্ছিলেন যে রসুল করিম সাল আলি আস্লামের বিবিরা ভেতরে থাকুক তিনি চাচ্ছিলেন পর্দার আয়াত নাজিল হোক পর্দার হুকুম নাজিল হোক হজরত অমরের এই চাওয়া মতো আল্লাহ তালা পর্দার বিধান নাজিল করে দিয়েছেন হয়তো অমর আল্লাহ তালা আনহু যখন রসুলের মুখ থেকে শুনলেন রসুল বলেছিলেন মাকাম ইব্রাহিম সম্পর্কে মাকাম ইবের ফজিলত বলছিলেন রসুল করিম সাল আলী আসাল্লাম তখন হজরত অমর রদালাহু আল্লাহ রসুলের কাছে আবদার করেছেন তাহলে আমরা এর পাশে নামাজ কেন পড়ি নামাজ পড়ি এমন বরকতের জায়গা এমন মুবারক জায়গা আল্লাহ তালা হজরত ওমরের এই ইচ্ছে মতো এই চাহিদা মতো আয়াত করে দিয়েছেন ওখানে পড়া উত্তম এটা হজরতলা আনহুর ইচ্ছা অনুযায়ী হয়েছে বদরের যুদ্ধের পর যে সমস্ত কাফেরদেরকে মুসলমানরা গ্রেফতার করেছিল ওই কাফেরদের ব্যাপারে সাহাবাহামের মধ্যে নানা রকমের মত দেখা দিয়েছিল কোন সাহাবি হত্যা করা হোক ফসুল করিম সাল আলিয়া চাচ্ছিলেন তাদের থেকে জরিমানা নিয়ে তাদের মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিতে আপোষের এই পরামর্শের কারণে আল্লাহ তালা আজাব নাজিল করেন নাই রবী আলম বলেছেন যে मत प्रकाश करल्लाटाइल ग्रहण जो आपने आजबान अल्लाह चिंतार विषय करीम सोल्लाम जर सम्पर्कियामर पर नबी आसत अमर ही हबी हजरत रसुल करीम सोल्लामेर सब चेछर बंधु छिले हजरते आबू बकर सिद्दिक যার সম্পর্কে বলেছেনমাত্র হজরত আবু বকর কে রসুলের সঙ্গী হওয়ার স্বীকৃতি আল্লাহান দিয়েছেন তারপরেও রসুল বলছেন নবুয়ের দায়িত্ব সেটা ভিন্ন জিনিস এটা যদি আমার পর কারো উপর আসত সেহতো ঠিক আগ মুহূর্তে তিনি মাথা সরিয়ে মাটির মধ্যে নিয়ে গেলেন গালগুলোকে মাটির সাথে ঘষতে লাগলেন আর বলতে লাগলেন তোমার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে যদি তোমার রব দয়া করে তোমাকে ক্ষমা না করেন সুহান এত মহান ব্যক্তির আশঙ্কা আতঙ্ক জাহান্ন সম্পর্কে কবরের আজাব সম্পর্কে কেন এটা তারা বিশ্বাস করেছিলেন তারা জানতেন রসুল যা বলেছেন তা পুঙ্খানুপুঙ্খ সত্য কোরআন যা বলেছে তা একদম পুরাপুরি সত্য বিন্দু মাত্র সন্দেহ সংশয় এর কোনো সম্ভাবনা নাই তারা বিশ্বাস করেছিলেন বলেই ইমান এনেছিলেন বলেই তাদের এই আশঙ্কা এমন কোনো কাজ করে ফেলেছে কিনা যে ওই আতঙ্ক আমার জন্য অপেক্ষা করছে ওই কঠিন শাস্তি আমার জন্য অপেক্ষা করছে সহধর্মিনী রসুলের আপদে বিপদের মুসিবতে যিনি সবসময় পাশে ছিলেন এমন সম্ভ্রান্ত ঘরের মেয়ে এমন ধনী ঘরের মেয়ে কিন্তু এর মধ্যে আয়সা বাদ আহা যখন অনুযুের সুরে বলছিলেন আপনি সবসময় খালি খাদিজার প্রসঙ্গ আনেন সবসময় খাদিজা খাদিজা করেন হজরত রসুল বিনয়ের সাথে হজরত রসুল বলেছেন এটা আয়সা কে তোমার কষ্টের কোন বিষয় নয় আয়সা খাদিজার অবদান আমার উপর মহাব্বত করতেন বিপদের সময় যিনি সবচেয়ে বেশি কাজে এসেছেন সর্বপ্রথম ইসলাম যিনি কবুল করেছেন সেই খাদিজা রাহু তালহা প্রিয় বন্ধুগঠ কবরের আজাদ সম্পর্কে আখরাতের শাস্তি সম্পর্কে খাদিজার এই আশঙ্কা এমন মহান ব্যক্তি অথচ তিনি কবরে যাওয়ার আগে এই চিন্তায় অস্থির এই পেরেছানি অস্থির যে আমার কবরের যদি আজাব হয় আমার কি উপায় হবে কবরের আজাব থেকে জাহান নামের আজাব থেকে বাঁচার ব্যবস্থা থেকে করে যেতে হবে একটু চিন্তার বিষয় যে হজরত খাদিজা রাহু তালহা কে ছিলেন হজরত ফাতেমা রদি আল্লাহা কে ছিলেন হজরত ফারুক রদি আল্লাহ কে ছিলেন প্রত্যেকের সম্পর্কে রসুল করিম সাল আলী আসাল্লাম এই দিলের অনুভূতি এই ভয় আশঙ্কায় আতঙ্ক কিসের কারণে যেহেতু তারা কোরআন করিমের মধ্যে জাহান নামের ওই ভয়াবহ খবরগুলো পড়েছেন তারা কেয়ামতের ওই ভয়াবহ খবরগুলো পড়েছেন তারা কবরের আজাবের সেই ভয়াবহ দৃশ্যগুলো রসুলের মুখ থেকে শুনেছেন রসুলের করিম সাল্লিউসাল্লাম বলেছেন এইসব কারণেই তাদের দিলের মধ্যে এই আতঙ্ক এই আশঙ্কা এই তাদের দিলের কাজ করছিল যে এমন বিষয়ে অপরাধ করে ফেললাম কিনা এমন কোন অন্যায় করে ফেললাম কিনা যে অন্যায়ের কারণে আল্লাহর কাছে পাকড়াও হব যে অন্যায়ের কারণে রব্বুল আলমিন আমাদেরকে পাকড়াও করবেন ওই কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে এই ভয়ে তারা সব সময় আতঙ্কে থাকতেন শুরুতে যে হাদিস আমরা পড়েছিলাম গত পর্বে একটা হাদিস শুনিয়েছিলাম আপনাদেরকে যে রসুল করিম সাল্লাম পর্যন্ত প্রতিদিন একশো বার ইস্তেক ফার পরতেন কারণেই আতঙ্কের কারণেই যে না জানি আমার এমন কোনো ভুল হয়ে গেল কিনা যে আল্লাহ আমাকে পাকড়াও করবেন না জানি এমন কোনো অন্যায় অপরাধ হয়ে গেল কিনা যে অপরাধের কারণে জাহান নামের ওই কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে প্রিয় বন্ধুগণ আল্লাহর রসুলের যদি এই অনুভূতি আসতে পারে এই অনুভূতি আসতে পারে কবরের এই ভয় আতঙ্ক যদি তাদের দিলের মধ্যে প্রভাব সৃষ্টি করতে পারে তাদেরকে আতঙ্কিত করতে পারে আমি আর আপনি কোথায় এমন নিরাপত্তা পেয়ে গেলাম আল্লাহর কাছ থেকে কোথায় এমন সার্টিফিকেট পেয়ে গেলাম যে আমরা জান্নাত আমাদের জন্য নিশ্চিত আমাদের কোনো দুর্বল জীবনের প্রতিটি পদে পদে আমরা গুনা করছি গুণাহ করছি নেক এবং গুণা পাশাপাশি রাখলে নেকের পাল্লা আমাদের ভারী হবে না গুনার পাল্লাই ভারী হবে আমাদের জন্য কি করা উচিত সেই আমরা বলেছি যে জান্নাত কোন যাওয়ার সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে জান্নাতে যাওয়ার মতো আমলগুলো বেশি বেশি করতে হবে প্রত্যেকটা গুণা আমি করার সাথে সাথে ইস্তেফার পরে আল্লাহর সাথে সম্পর্ক আবার নতুন করে জুড়ে নিব এবং প্রত্যেকটা গুনা করার সাথে সাথে ইস্তফার পরে আল্লাহর সাথে আল্লাহ আমার জান্নাতের দখল আমাকে বুঝিয়ে দিবেন ইনশা আল্লাহ তল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক আনায়ত করে না আমিন আমাদের আলোচনা এই বিষয়ে আরো চলবে ইনশাআল্লাহ আগামী পর্বে এমনই এক আলোচনা শোনার জন্য আমন্ত্রণ জানিয়ে اذكر مت بالله والسلام عليكم ورحمه الله تعالى وبركاته رب الرحيم مشفق متعطف لا ينتهي بالحصر ما اعطاوا <أه> বিশ্ব বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায়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 প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে ও রাত এগারোটায় ভারতে ডক্টর জাকিরের আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্ট এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্ণাধারার বিপদগামীদের পথ প্রদর্শক প্রতি পজিটিভ বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি